বন্ধুরা এতক্ষণ তোমাদের জন্য পরিবেশিত হল হাসনায়না আফরিন ও সঙ্গীদের গাওয়া ইসলামী গানের অ্যালবাম গানের পাখি কি বন্ধুরা এরকম একটি পরিচ্ছন্ন অ্যালবাম পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছ আজ আর হাতে একদম সময় নেই আবারও দেখা হবে হাসনায়না আফরিনের পরবর্তী অ্যালবাম দুচোখের দৃষ্টিতে সে প্রত্যাশায় তোমাদের সুন্দর ও সুখী জীবন কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ